কর্কশোরে মধুর সুরে কোরআন যা বলেছেন সেটা যদি জান্নাতের জন্য লালায়িত হয়ে যাবে না ইমানীর জন্য লালায়িত হয়ে যাবে তাহলে কিসেতে কি হয়ে গেল এখন ইমামনির মধুর কণ্ঠস্বর শুনে কিছু করার জন্যই অপমান সুতরাং নারীদের জন্য ইমাম হওয়ার মধ্যে মান না অপমান নারীদের জন্য নাজ হওয়ার মধ্যে মান না অপমান নারীদের মুওয়াজিন হওয়ার মধ্যে মান নয় অপমান নারীদের কিমাননি হওয়ার মধ্যে মান নয় অপমান এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য মুসলমানের মা বোনদেরকে কিমামতের দায়িত্ব দেওয়া হয়নি মুসলমানের মা বোনদেরকে মুয়ের দায়িত্ব দেওয়া হয়নি না কোন তর্ক কোন তর্কবাদী নিতান্ত তর্কের খাতিরে বলতে পারেন ঠিক আছে মাগ্রীবের নামাজ করতে হয় নামাজে মধুর সুরে খেরাপ করতে হয় তাহলে এই দুই বেলার নামাজের ইমাম কোন না বানানো যাবে না একটু প্রশ্ন বাকি রইল কি না আমি একটু সময়ের জন্য নিয়ে যদি বলি ঠিক আছে মাগরির সাড়ের নামাজে মধুরসুরে কোরআন তেলাওত করতে হয় ইমাননি মধুরসুরে কোরআন তেলাওয়াত করলে মুক্তিরা মুসল্লিরা ইমান নির প্রতি লড়ি হয়ে যাবে এতে ইমান নির এজন্য ইমান করা হলো না কিন্তু জুহরের আসরের বেলায় সেই যুক্তি খাবে না একজন নারীকে জুহরের ইমান কুরো মসজিদের বানালে আপত্তিটা কোথায় আসরের নামাজের ইমান কুরো মসজিদের বানালে আপত্তিটা কোথায় সেই প্রশ্নের খাতিরে আমি ধরে নিলাম একটু সময়ের জন্য একজন নারীকে আধ হাজারি বাজারের কোন মসজিদে জোহর এবং আসরের নামাজের ইমামনি সাব্যস্ত করা হল এবার আপনারা বলুন যাদের জানা আছে যাদের অভিজ্ঞতা আছে তারা বলবেন এই ইমামনি মাসের প্রতিদিন ইমামত করার জন্য মসজিদে যেতে পারবেন না প্রায় সময়ের জন্য অপরের নমাজ নমাজ সরাই নিষিদ্ধ নমাজেই মসজিদে হারাম কি বলেন নারীদের জীবনে এমন কোনো সময় আছে না যে সময়ের নমাজ সারাও মসজিদে ঢুকে হারাম এক দু এক দুদিন না সপ্তাহানে প্রতি মাসের এক সপ্তাহ মসজিদে ঢুকেই যার জন্য হারাম তাকে নামাজের তাকে আসরের নামাজেরই নামনি বানানো যায় সুতরাং কর্তৃত্ব নেতৃত্ব করার মতো যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ তৎপর গুলার নারী দিয়ে দিয়েছেন না পুল জড়ে नारीद अवमान हो नारी, मन नारी मान रक्षा कर दायित करतृतर दायित नेतृत्व नारी के दें एक पुरुष के दिए नारी मर्दा के वंचित रखार नारीजे मर्यादा संरक्षण कर এখানে এসেই কর্তৃত্বের ভাগাভাগির প্রশ্ন দাঁড়ায় নারী করতে হতে পারবে না কেন আল্লাহ তাকবুল আলমী আরো পরিষ্কারভাবে অন্য আয়াতে জবাবুলি দিয়েছেন প্রশ্নগুলি অন্য আয়াতে আল্লাহ বলেন فَأَدَّلَ اللَّهُ دَأَبَهُمْ عَلَىٰ بَادِئٍ وَعَابِرٍ فَكُ وَالَّذِينَ يُنْفِقُونَ مِنْ أَمْوَالِهِمْ فَصَالِحَاتٌ قَانِتَاتٌ حَافِظَاتٌ وَيَبِ بِمَا حَفِظَ اللَّهُ الله بيقول الرجال কর্তা হবে আলান নিশা নারীদের উপর তিনটা শব্দ পৃতক পৃথক তর্কা করলাম যেমন আপনাদের বুঝতে না হয় আর রিজাল তপি নারীদের এই একটা আয়াত আল্লাহ মিথ্যা বলেছেন কোরআনে আর বাকি আয়াত গুলো সত্য কি বলেন কোরআনের এই একটা আয়াত মিথ্যা না চুরুজান করতে হবে নারীদের ওভর এই আয়াতটা মিথ্যা না কি বলেন মিথ্যা না সত্য কেন না কি একটা হবে না নারীদের ভরি অভিসার কেন এই ধরনের প্রশ্ন যারা করতে চায় আমার বিরুদ্ধে না কোরআনের আয়াতের বিরুদ্ধে হায়ালত জানাই প্রে আবার মুসলমান দাবি করাই কোরআ আয়াতের বিরুদ্ধে প্রশ্ন করো আবার নিজেকে মুসলমান দাবি করো তোমার হায়ালজা চাল বাকি বলবাদের নয় বুজার জন্য যদি প্রশ্ন করা হয় অবশ্যই প্রশ্নের জবাব আছে এবং সেই জবাবগুলি দেওয়ার জন্য আগে কতগুলি উদাহরণ বুঝে নিলে জবাব বুঝতে সফল হবে শুধুমারী গুরু শর্মারা এই কর্তৃত্ব একতরফা নয় আরো অনেক ক্ষেত্রে এই কর্তৃত্ব এক তরফা আছে যেমন ছাত্র এবং শিক্ষক একমাস শিক্ষকেরা ছাত্রদের শাসন করবে আর এক মাস ছাত্ররা শিক্ষকদের শাসন করবে আমি একটা প্রস্তাব কি বলেন তাহলে ছাত্র শিক্ষকের মধ্যে কর্তৃত্বাগি ভাগার কেন নারী পুরুষের মধ্যে কর্তৃত্ব বাঘাবাজি নয় একতর ভাগ কেন ওই প্রশ্নের অসী জবাবেন কোন দেশে যদি ছাত্র শিক্ষকের ছাত্র শিক্ষকদের মধ্যে কর্তৃত্বটা ভাগাবাধি করে দেওয়া হয় এক মাস শিক্ষকেরা ছাত্র শাসন করবে আর এক মাস ছাত্রেরা শিক্ষক শাসন করবে তাহলে এই ছাত্ররা মানুষ হবে না জান বুঝতে পারছেন নারী পুরুষের মধ্যকার তার কর্তৃত্ব যদি ভাগাভাগি করে দেওয়া হয় নারীদের মর্যাদা রক্ত হবে না পশুত্বের স্তরে চলে যাবে এজন্য পক্ষে বলে আনেন যেমনভাবে শিক্ষকের কর্তৃত্ব ছাত্রের উপর একতরফা যেমনভাবে পীরের কর্তৃত্ব মরিজের উপর একতরফা যেমনভাবে পিতা মাতার কর্তৃত্ব সন্তানের উপর একতরফা যেমনভাবে সরকারের কর্তৃত্ব জনগণের উপর একতরফা তেমনিভাবে পুলিশের কর্তৃত্ব না নিজের ওপর করে দিয়েছেন একতরফা মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য না মর্যাদা রক্ষা কর্তৃত্ব দাদা দাদি না হলে নারীদের মর্যাদা পূর্ণ হয়ে যায় মর্যাদা কাছে বলে নারীরা কর্তৃত্ব নিয়ে করবে আর পুরুষেরা দেখে দেখে লুমুক করার আর লুকা করবে এক নাম মর্যাদা না অপমান এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য অপত্তর বুড়ি কর্তৃত্ব পুরুষের জন্য একত করে দিয়ে বলেন সুতরাং নারীদেরকে জোহরের নামাজের আর আসরের নামাজের ইমাম বানাইলে মর্যাদা না অবমাননা জহরের আর আসরের নামাজের ইমাম বানানো যোগ্যতা নারীদের মধ্যে নাই এবার শুনুন कारणे नारी मस्जिद जोहर नमजे इमाम हाते जे कारण नारी मस्जिदे आसर नमजे इमाम हाते कारण नारी समाज करता हे परे ना एक कथा उदाहरण मेजन देरण अपनारे आ দুটা ছেলে কলেজ ভার্সিটিতে লেখাপড়া করল ফার্স্ট ডিভিশন ফার্স্ট ব্যয় হয় সমান সমান নম্বর পেয়ে দু সে এমএচি ফার্স্ট কথা বলে একটা বলুন কোয়ালিফিকেশন এ আছে দুমটা শিক্ষাগত যোগ্যতায় ব্যবধান না সমান সমান সমান সমান কিন্তু একটা ছেলের গায়ে প্রতি মাসে মাসে জ্বর আসে এবং এক সপ্তাহ জ্বর থাকে আর একটা ছেলের গায়ে কোন মাসে জ্বর আসে না প্রতি মাসে সত্য থাকে যে ছেলেটার গায়ে কোন মাসে জ্বর আসে না এই ছেলেটাকে সংসার পরিচালনার কর্তা বানাইলে সংসারের উন্নতি হবে না যে ছেলেটার গায়ে মাসে মাসে জ্বর আসে ওই জায়গাকে বানাইলে উন্নতি হবে এটার গায়ে যার আসে না এটাকে সংসারের কর্তা বানাইলে সংসারের কি হবে আর যে ছেলেটার গায়ে মাসে মাসে যার আসে এবং এক একস্তা দেখে এটাকে সংসার পরিচালনার জন্য কর্তা বানাইলে মাসে মাসে উন্নতি না মাসে মাসে অবনতি অবনতি এবার বলুন মাসিক ঋতুস্রাব ও এক প্রকারের রূপ মাসিক ঋতুস্রাব এক প্রকারের রূপ যাদের অভিজ্ঞতা আছে তারা বলবেন মাসিক ঋতুস্রাবের সময় নারীদের সংসারের কাজকর্মের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি হয় কমেন এখন এই যে মাসিক ঋতুস্রাবের কারণে নারী প্রতিটি মাসের প্রায় এক সপ্তাহকাল কাজকর্মের উদ্দীপনা হ্রাস পায় এই নারীকে সংসারের কর্তা বানাইলে ভাবে দাসে অবনতি যে পুরুষের মাসিক এক মাসে হয় না না যাবেই তুমি পুরুষের হয় না হয় না তো আপনাদের কারো পুরুষকে কর্তৃত্ব দিলে অবনতি না উন্নতি এবার বলুন আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ হবে কর্তা কিসের জন্য নারীর মর্যাদা পূর্ণ করার জন্য অনাবক্ষা করার জন্য একদিট এ নারীর মধ্যে সৃষ্টিগতভাবে কর্তৃত্বের যোগ্যতা দেওয়া হয়নি পুরুষের মধ্যে সৃষ্টিগত ভাবেই কর্তৃত্বের যোগ্যতা দেওয়া হয়েছে সুতরাং নারী নেতৃত্ব অবরতির কারণ পুরুষ নেতৃত্ব কারণ সুতরাং যে কারণে মসজিদে ইমাম হতে পারে না একই কারণে নারী সমাজের হতে পারে না এভাবে আল্লাহ তক্রবুল আলমীর নারীদেরকে সৃষ্টিগতভাবে কতগুলো যোগ্যতা দান করেছেন যেগুলি দুনিয়ার কোন পুরুষকে দান করেননি এক নম্বর প্রতি মাসের ঋতু শ্রমের ঝানে সহ্য করার যোগ্যতা যোগ্যতা তিন নম্বর প্রতিজি সন্তান প্রসব করার যোগ্যতা চার নম্বর প্রতিজি সন্তান চেষ্টনের দুধ পান করায় লালন পালন করার যোগ্যতা আমাদের প্রশ্নের যোগ্যতার কথা আলোচনা হোক এই চার কাজের যুদ্ধতা আল্লাহ দুনিয়ার কোন পুরুষকে দিয়েছেন না একটি আল্লাহ পাত্র সুরায় আহজাদের তেত্রিশ নম্বর আয়াতে তাই বলেন মুসলমানের নারীরা তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করাও মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো কে বলেছে এটা কোরআনে কনসুরা কত নম্বর আয়া এই আয়ার টিকা সত্য আপনারা বলেন ইমানের দাবি কোরআনের আর একটা সত্য তাহলে যদি কেউ প্রশ্ন করে কেন নারীদের বসে বসাই থাকবে বসে বছর গড় কি নারীদের বন্ধু ছাড়া কি কোরআনের সত্য মনে করল তাহলে কোরআন কোথায় আমরা কোথায় ইমান কোথায় আমরা কোথায় নারীর মর্যাদা কোথায় আমরা কোথায় নারীর সত্যিকারের মর্যাদা পুরাণ প্রতিষ্ঠিত করেছে আপনারা কি বলেন সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীদেরকে আফন আফন দশ ঘরে থাকতে পেরেছেন বন্দি সভা হিসাবে মাসিক ঋতুস্রাবের সময় সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান গর্বা সড়কে মাটি সুবিধা না বসবাসের গড়ে ফেটার সুবিধা সন্তান পচাবার সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান চেস্তনের দুঃখ করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা অথবা আর্মিদের ক্যাম্প সুবিধা না বসবাসের বড় সুবিধা তাইলে মুসলমানের নারীদেরকে যে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বলেছেন বন্দিশালাহ হিসাবে না কর্মস্থল হিসাবে তাহলে তোমার বিবেক এত এক হয়ে গেল কেন কর্মস্থল হিসেবে নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলা হয়েছে चेटिया भावे दुनिया पारे दूर कथा पुरुषा जी कल गुली नारी देर उपयोगी बसबाश के बोलो मासिक ऋतुस्रावर समय उपजोगी परेश को सतान गर्विया सन्तान प्रसवर समय परिवेश সন্তান লালনের পরিবেশ কোনটা বসবাসের ঘর তাহলে সুরায় হাজারের তেত্রিশ নম্বর আয়াতে জল্মানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন যে কাজগুলি দিয়েছেন সেই কাজগুলি বসবাসের ঘরে না করে রাস্তায় ঘাটে হাতে মাঠে শহরে বন্দরে করলে নারীর মান হয় না অপমান সতরাং নারীকে নারীর মর্যাদা হত্যা করার জন্য বসবাসের ঘরে থাকতে বলা হয়েছে মুসলমানের নারীদেরকে বসবাসের গড়ে থাকতে বলা হয়েছে নিজের জন্য মর্যাদা পূর্ণ করার জন্য না মর্যাদা রক্ষা করার জন্য আমাদের দেশের পন্ডিতেরা সঠিক বুঝল না উল্টো বুঝল পণ্ডিতেরা উল্টো বুঝল এদের মস্তক বুঝলে গেছে ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া তাদের মস্তক গামনা হইয়া গেছে আমি আপনাদের জিজ্ঞাসা করি হাট হাজারিতে কোন স্কুল কলেজ আছে ছাত্ররা লেখাপড়া করে শিক্ষকেরা লেখাপড়া করায় কোন গড়ের ভিতরে না খোলা মাথা গড়ের ভিতরে স্কুল কলেজ ভার্সিটি ঘরগুলি ছাত্র শিক্ষকদের বন্ধশালা না কর্মস্থল হাট হাজারিতে কোন দোকানপাট আছে ব্যবসায়ীরা ব্যবসা কিনা করেন এই গড়গুলি ব্যবসায়ীদের বন্দীশালা না কর্মস্থল হাঁটা জারিতে কোনো অফিসারের কাছে অফিসারের কাজ কর্ম করে এই অফিসগুলি অফিসারদের বন্দীশালা না কর্মস্থল সংসদ ভবনে বসে বসে মন্ত্রীরা আর নাকি খোলা মাঠে বসো ভবনে বসো সংসদ ভবন থেকে মন্ত্রী আর এমপিদের বন্দিশালা না তাহলে জিজ্ঞেস করি সংসদ ভবন যদি মন্ত্রী আর এমপিদের বন্দি সালানো হইয়া কর্মস্থল হয় অফিসগুলি যদি অফিসারদের বন্দি সালানো হইয়া কর্মস্থল হয় স্কুল কলেজ ভার্সিটিগুলি যদি অফিসার ইয়াদের ছাত্র শিক্ষকের বন্দি সালানো হইয়া কর্মস্থল হয় দোকানগুলি যদি ব্যবসায়ীদের বন্দি সালানো হইয়া কর্মস্থল হয় তাহলে বসবাসের দরটা নারীদের জন্য কর্মস্থল না হইয়া বন্দি ছাড়া হয় কেন এবার বলুন বসবাসের ঘরে থাকতে বলেছেন আল্লাহ মুসলমানের নারীদেরকে গন্ধি শালা হিসাবে না কর্মস্থল কর্মস্থল এখন প্রশ্ন হল অফিস অফিসারের কর্মস্থল তাই অফিসে বসে কাজ করে দরকারে বাইরে যাওয়া যায় না স্কুল কোলে ভার্সিটি ছাত্র শিক্ষকের কর্মস্থল তাই সেখানে বসে লেখাপড়া করে আর করায় দরকারে বাইরে যাওয়া যায় না সংসদ ভবন এমপিআর মন্ত্রীদের কর্মস্থল তাই সেখানে বসে বসে তার আইন বানায় বাইরে যাওয়া যায় না বসবাসের পর যদি নারীদের কর্মস্থল হয় বন্দু না হয় তাহলে দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারবে না। আল্লাহ বলেন অবশ্যই পারবে আল্লাহ বলেন অবশ্যই পারবে তোমার মন যেটাকে দরকার বলে আল্লাহ হিসেবে গ্রহণ করেন না আল্লাহর পক্ষ থেকে কোন দরকারে মুসলমানের নারী বসবাসের ঘরের বাইরে যাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে যার মানে রাসায় তাই দরকার না মুসলমানের জীবনের সকল কাজের বিবরণ আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন সুতরাং তোমার মন যেটাকে দরকার বলে সেটা দরকার নয় আল্লাহ ফকালের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে মুসলমানের নারীর জন্য বসবাসের গোরবন্দি ছাড়া নয় কর্মস্থল সুতরাংের বাইরে যেতে পারে কোন কোন দরকারে মুখ রেখার লিখেছেন তিন প্রকার দরকারে মুসলমানের নারী বসবাসের ঘরের বাইরে যেতে পারে কত প্রকার দরকার তিন প্রকার প্রথম প্রকার হলো ধর্মীয় দরকার দ্বিতীয় প্রকার হলো ব্যক্তিগত দরকার তৃতীয় প্রকার হল আর্থিক সংকট ধর্মীয় দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে ব্যক্তিগত দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে আর্থিক সংকট আপন্ন নারী বসবাসের ঘরের বাইরে যেতে পারে বরণ বুঝে থাকলে কত দরকারে নারী বাড়ির বাইরে যেতে পারে তিন দরকারে চীনাটা দরকার ওদের কাছে যেমন ধরুন একটা নারীর উপর হজ স্মরণ হল বসবাসের গড়ে বসে হজ ধর বাইরে যেতে হবে কোন দরকার দরকার একটা নারী বসবাসের গড়ের ভিতরে লাশ শোনার সুযোগ পায় না তহসিল শোনার সুযোগ পায় না যে শিক্ষা ইসলামী জীবন যখন করা যায় না সেইটুকু শিক্ষা গ্রহণ করার সুযোগ পায় না এই নামিশের জন্য ইসলামী শিক্ষার উদ্দেশ্যে লশনার উদ্দেশ্যে পশ্চিম শোনার উদ্দেশ্যে বসবাসের ঘরে বাইরে যেতে পারে ধর্মীয় দরকার দ্বিতীয়টা হল ব্যক্তিগত দরকার কোন নারী ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে পড়লে যদি বসবাসের ঘরে চিকিৎসার ব্যবস্থা না হয় যেখানে গেলে চিকিৎসার ব্যবস্থা হয় সেখানে যেতে পারে কি দরকার ব্যক্তিগত দরকার কোনো নারী কোন সম্পদের বেছাকিনা না যদি বসে বসে গড়ে গড়ে বসে রেজিস্টারির ব্যবস্থা না হয় যেখানে গেলে রেজিস্ট্রারির ব্যবস্থা হয় সেখানে যেতে পারে কোন দরকার ব্যক্তিগত দরকার এবার তিন নম্বর দরকার হলো আর্থিক সংকট আর্থিক সংকট বলতে কি বোঝায় যে কারণে কোনো মুসলমানের নারী গড় থেকে বের হতে পারে এর ব্যাখ্যা বোঝার জন্য আগের থেকে একটা কথা স্মরণ থাকা দরকার চার প্রকার মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব কত প্রকার চার প্রকার মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা কার দায়িত্ব সরকারের এক নম্বর অসহায় শিশু অসহায় শিশু মা নাই বাবা নাই ভাই নাই আত্মীয় নাই লালন পালন উপযোগী সম্পদ নাই আপনারা কি বলেন এই শিশু শ্রম খেতে খাবে না বিনা শ্রমে পাবে দেবে সরকার দু নম্বর অসহায় বৃদ্ধ যার গায়ে কাজ করার ক্ষমতা নাই উপার্জন করে খাওয়াবার মতো আত্মীয় স্বজন সন্তানাদি নাই জীবিকা নির্বাহের উপযোগী সম্পদ নাই আপনারা কি বলেন এই বুজা খাবে কিভাবে श्रम खेटे खा ना बिना श्रमे पड़े दे सरकार तीन नम्बर शिशु नये वृद्ध नयक पुरुष पन्न हार कारण अथवा जटिल रोगे आक्रांत हार कारण युवक हवा सत्व का खबर क्षमता हारिए फे जो युवक कारण जटिल रूपे आक्रांत हम करता हारिए फेले खाव आत्मयन जीवन जापनिंग संपदा विवेक की बोले जुबक ऐलेगा श्रम खेटे खा ना बिना श्रम पा दे कत दौल तीन दौल चतुर्थ दौल ওই সমস্ত যুবতী নারী যারা শিশু নয় বৃদ্ধ নয় রুগী নয় কিন্তু জীবিকা নির্বাহের উপযোগী সম্পদ নেই উপার্জন করে লালন পালন করার মতো কোন পুরুষ নাই গায়ে শক্তি আছে রুগ নাই অন্ধানীয় নয় শক্তি আছে পুরুষের বেলায় শক্তি থাকলে না না নারীর বেলায় শক্তি থাকলে হোক নারীর বেলায় শক্তি থাকলে হোক তোমার কথা বুঝে থাকতে বলুন পুরুষদের ফেসলটি আল্লাহ রাই নিয়ে বেশি দিল না নারীর ফেসলটি বেশি দিল পুরুষের বেলায় শক্তি লাগাইল যুবক পুরুষ তুমি গায়ে যদি কাজ করার শক্তি না তাকে তাহলে সরকার তোমাকে বাধা দেবে নারীদের বেলায় যুবতী নারী তুমি অসহায় গায়ে যদি কাজ করার শক্তি দেখেও কেবল তোমার দ্বারা কাজ করানো যাবে না আল্লাহ আইনে নারীর শ্রম নিষিদ্ধ আল্লাহ আইলে শিশু শ্রম নিষিদ্ধ নিষিদ্ধ উপার্জনের শ্রম খাদ্য পুরুষ উপার্জনের শ্রম খাটবে পুরুষ নারীর গায়ে শক্তি সামর্থ্য দেওয়া হয় উপার্জনের শ্রম খাটার জন্য নয় সুতরাং অসহায় নারীর গায়ে রোগী শক্তিও থাকে যুবতী হয় নাও হয় রুদি নাও হয় তবুও তাকে দিয়ে নারীর সাধিকার একমাত্র ইসলাম ছাড়া একমাত্র কোরআন ছাড়া দুনিয়ার আর কোনো দুনিয়ার আর কোনো ইগম দুনিয়র মতামত দিতে পারেনি একমাত্র কোরআন দিয়েছে আমাদের বোঝার ব্যাপার पुरुषर बेला पुरुष शक्ति हारिए फेल सरकार बाधा देवती नारी बेलि शक्ति सरकार बाधा देक्तिकता प्रश्न जब अत्यंत गुरुत्वपूर्ण बोझा दरकार अल्लाह फकरबुल आलमी पुरुष शरीर सत् सामर्थ्य दान करार्जने श्रम खटार जो নারীদের শরীরে শক্তি সামর্থ্য দান করেন উপার্জনে শ্রম খাটার জন্য নয় নিজের শরীরের রক্ত দিয়ে নিজের শরীরের ভিটামিন দিয়ে নিজের শরীরের ক্যালসিয়াম দিয়ে গর্বের সন্তানের দেহ গঠনের জন্য আমার কথা বুঝে থাকতে বলুন নারীর শরীরের রক্ত ক্যালসিয়াম ভিটামিন কোথায় ব্যয় হয় গর্ভস্থ সন্তানের দেহ গঠনে ব্যয় হয় হাতজারি কুমু পুরুষের শরীরের রক্ত ক্যালসিয়াম ভিটামিন গর্বের সন্তানের দেহ গঠনে ব্যয় হয় এবার বিবেককে জিজ্ঞাসা করেন তো যার শরীরের রক্ত ব্যয় হয় গর্ভস্থ সন্তানের দেহ গঠনে যার শরীরের ভিটামিন ব্যয় হয় গর্বের সন্তানের দেহ যার শরীরের ক্যালসিয়াম ব্যয় হয় গর্বের সন্তানের দেহ তাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ব্যবসা শ্রম জন্য নারীদের এই মর্যাদা নারীদের ইসলাম ছাড়া কোরআন আপনাদের শরীরের রক্ত আপনাদের শরীরের ক্যালসিয়াম আপনাদের শরীরের ভিটামিন গর্ভস্থ সন্তানের দেহ গঠনে ব্যয় হয় তাহলে এইটা দিয়া করবেন কি আপনি কি করবেন উপার্জনের শ্রম থাকবেন এবার বলুন আমার কথা বুঝে থাকলে উপার্জনের শ্রম কাঁচা কার দায়িত্ব পুরুষের দায়িত্ব আর নিজের শরীরের রক্ত ভিটামিন ক্যালসিয়াম দিয়ে গর্ভস্থ সন্তানের দেহগঠন করা দায়িত্ব নারীর দায়িত্ব তাদের ইসলামের বিধানে নারী শ্রম নিষিদ্ধ নারীর শরীরে শক্তি দিয়েছে তোমাকে চাকরি করাবার জন্য নয় সুতরাং নারীকে দিয়া চাকরি করানো নারীর অপমান নারীকে দিয়া চাকরি করানো নারীর অপমান আমি আপনাদেরও জিজ্ঞাসা করি আপনার দিদি আজকে আপনাকে বলে আমার পেটে দুটা সন্তান নিয়েছি এখান থেকে বাকি সন্তানগুলো তো পারবে কেন আপনাকে একটা মর্যাদা দিল না অপমান করল অপমান উপার্জনের শ্রম কাটার দায়িত্বটা এ পুরুষদেরকে আমার সন্তানকে গর্বে দারণ করার দায়িত্বটা নারীকে দিয়েছেন সুতরাং নারীর গর্বের সন্তান পুরুষের বেজে নেওয়ার কথা বলা যেমন পুরুষের জন্য অপমান তীর তন্দীভাবে পুরুষের উপার্জনে শ্রম খাটার দায়িত্ব নারীকে দেওয়া নারীর জন্য রীতিমতো অপমান সুতরাং নারীকে দিয়ে দেওয়া চাকরি করায় এরা নারীর মর্যাদা নেয় না অপমান করে এবারীদের অপমান করে আল্লাহ কোরআনের বিধানে নারীকে আমাদের অপমান করার কোন ব্যবস্থা নয় তাই আল্লাহ কব্র বলেন না ফি বুঝুতি কন্যা হ্যাঁরা প্রশ্ন আসতে পারে উপার্জনের শ্রম খাদ্যে একক